بسم الله الرحمن الرحيم قل يا اهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والانجيل حتى تقيموا التوراة والانجيل وما انزل اليكم من ربكم ولا كثيرا منهم জালালাইন থেকে সুরম আয়েদা আয়াত আটষট্টি থেকে ছিয়ানব্বই পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য প্রতিষ্ঠা না করবে এবং তোমাদের কাছে তোমাদের পক্ষ থেকে যে বিধান এসেছে যদি তারা ইমান না আনে আল্লাহ তাদের এই বিষয়টাকে আপনি কোনো গুরুত্বই দেবেন যেভাবে আয়টা করলাম কিন্তু তিনটা শব্দ নাসারা এটা থেকে বদল হচ্ছে দেখোনাটা হলো খবর খবর কোথায় বলতেছে যে এই যেটা বুঝতেছ لقد اخذنا ميثا قبني اسرائيل على الايمان بالله ورسله وارسلنا اليهم رسلا كلما جاءهم رسول منهم بما لا تهروا انفسهم من الحق كذبوه যখনই তাদের কাছে রাসূল এমন বিধান নিয়ে এসেছে যা তাদের মনকুত হয়নি তারা রাসূলকে মিথ্যাবাদী منهم كذبوا وفريقا منهم يقتلون كزكريا ويحيى والتعبير به يقتل المضارع صيغه دي تعبير করা হয়েছে دون افعل هكا يا تن للحال الماضي للفاصله इसने बार बार গেছে এগুলো وحسبوا ظنوا الله تكون فتنه তারা ধারণা করেছে যে তাদের উপর تكون بالرافع ف عن مخففته ওই যে تكون এটা তো এটা ছিল তারা ভেবেছে যে তাদের উপর কোনো আজাব আসবে না আজাবন বিহীমি এরপর তাদের অনেকেই পুনরায় বধির হয়ে গেছে এবং মুক্ত হয়ে গেছে না ববা তো না এখানে অন্ধ এবং বধির হয়ে গেছে তো আমার ভিতরেই তো তার ফায়লটা আছে আবার কাতিরুম মিনহুম বলল যে বলতেছেন যে বদ আলুমির আল মুস্তের ফি আমি ان الله هو المسيح ابن مريم سبق مثله وقال لهم المسيح يا بني اسرائيل اعبدوا الله ربي وربكم ربي وربكم فاني عبد ولست بالاله ان انه من يشرك بالله في العباده غيره فقد الله عليه الجنه منعه ان يدخلها جنات حرام করে জাননাতে যেতে দেবেন না কথা বলা হচ্ছে আর এখন বলা হচ্ছে ফিরকায় মালকানিয়া যারা তসলিসের কায় যদি তারা এই ধরনের কথাবার্তা থেকে বিরত না থাকে এবং ঈদের পথে না চলে যারা মধ্য থেকে যারা তাদেরকে পাকড়াও করবে আজাবুল আলী ما المسيح ابن مريم إلا رسول قد خلت من مضت من قبله الرسول فهو يمضي مثلهم وليس بإله كما زعمون وإلا لما مضى إله لاتني ترطلجتنا ومه صديقه ترما صديقه ولي مبالغة في الصدق هذا اللفظ مبالغة في الصدق তিনি তো ইলাহ হতে পারেন না লিতারকি বিহি কারণ তার মিনাল মুরাকি ও গায় এবং তার থেকে যে বৌল গায় ইত্যাদি হয় এগুলো দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তিনি ইলাহ না দেখো কত সহজ করে আল্লাহ তালা বুঝাচ্ছেন দেখো আমি কিভাবে তাদের জন্য না বললে কি করা যদি এত না বলতো কিচ্ছু করার আল্লাহ তালা কত মেহরবান তারপরও বাংলাগুলো বুঝে যাক সোম্মক এরপর দেখো তারা কিভাবে ফিরে যাচ্ছে হক থেকে ইউসরাফুন হককে মাকে আমি বুরহান হদ্ফি غيره، غيره، في তোমাদ দিনের غير অরুনা তোমরা তোমাদের দিনের ব্যাপারে অন্যায় বাড়াবাড়ি করোনা মানে তো বললো যে তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করোনা। না বিআসা যে ঈসা আলি তার নিজস্ব মর্যাদা থেকে নামিয়ে ফেলবে যেমনটা করেছে ইয়াহুদিরা আহ তার ফা হু অথবা তাকে তার হক থেকে উপরে তুলে ফেলবে যেমনটা করেছে যারা ইতিপূর্বে বিভ্রান্ত হয়ে গেছে আল্লা সাবি বলেন এবং হজরতামের জমানে দুই জায়গায় দুইটা উল্লেখ করছেন এটা একটা কউলের রেয়াত করে তিনি উল্লেখ করছেন কেউ কেউ বলেন যে হজরত দাউদা আলী ইসলামের জমানায় যে ওই যারা মৎস্যজীবী ছিল জেলে তাদেরকে আল্লাহ তালা কেরাদা দিয়ে পরিবর্তন করছেন আর আসহাবে মায়েদা আল্লাহ তাল খনাজির বানাইছেন আর আকসারদের রায় হলো যে ফেরকার মধ্যে যারা নজান তাদেরকে খেরাদা বানিয়েছে আর যারা বুড়ো ওদেরকে বানিয়েছে একই অন্যায় এটা যদি কোন মুর্বী মানুষই করে এটাকে আরো বেশি জঘন্য অন্যায় মনে করা হয় না বুঝে মানে আমাদের এটা বলে বলতেন যে যদি সিনেমা হলে যায় এক গেছে চাচা মিও গেছে তোর চাচা ওই নানবা আপনি সেটা চাষারে তিরস্কার করবে না কাজ এটা নজানরা করছে অন্যায় কিন্তু আর জাতি বা কোন সম্প্রদায় তাদের নসল চলে না সেই হিসাবে ওরা ওখানে হয়ে কয়েকদিন পরে আবার এগুলো শেষ হয়ে গেছে হাদিসের মধ্যে জিজ্ঞেস করছিলেন এখন যে সকল বানর গুলো দেখতে পাই এরা কি সেই বানরের যা বললো যে না হলে আল্লাহর গজব এরা থাকে না এর আগেও তো বানর ছিল যারা যারা বলেছিলাম কোন মনকার পুনরায় করা থেকে বাধা দিত না পা আলু হো যেটা তারা করত। তো অন্যায় যেটা নিজেরা করত এটা একবার করার পরে আবার যেন পুনরায় না করে জন্য বাধা দিত না একে অপরকে অনেক আয়তের মধ্যে বিষয়টা আসছেই ফজাল আসছে নাহি আনিল মুনকার আমারুফ এটা আমাদের উপরে যেমন জরুরি পূর্বের উন্মতির উপরে এরকম ছিল জরুরি ছিল একেবারে এমন না যে করলে ভালো না করলে অসুবিধা নেই এমন না জরুরি ছিল আমরবিল মা আরুফ নাহিয়ান জিম্মাদারি হিসেবে তাদের উপরেও ছিল হ্যাঁ এখানে বেশি এসে গেছে আলা সুরতটা আছে সেই আলা সুরতের আলা সুরতের ভিতরে আবার আলা সুরতটা আমাদের উপরে দেওয়া হয়েছে যে হাত দিয়ে নাহিয়ান মনকার করা হবে আবার সঙ্গে কোনো নবীও থাকতে হবে না আল্লাহ পক্ষ থেকে কোনো বাদশাও থাকতে হবে না তোমরা নিজের নিজের সব কিছু করবে যেন এসে নাই তা মনে আছে না তারা ইয়া মুহাম্মদ কাসীরাম মিনহুম তাদের অনেককেই তুমি দেখবে ইয়া তাওয়াল লাযিনা কাফুরু তারা কাফেরদেরকে বন্ধু বানায় এই মুনাফিকদের কথা বলা হচ্ছে ইহুদি ইহুদিদেরকে বলা কথা বলা হচ্ছে তাদের অনেককেই দেখবে যে তোমরা কাফের তারা কাফেরদেরকে বন্ধু মিন আহলি মক্কা বোগাদান লাক লাবিসা মা কদ্দামাত লাহুন আনফসুহুম মিনাল আমাল লিমাআদিহিম আল মুজিবি লাহুম আন সখিত আল্লাহ আলাইহিম ওয়া লাবি কাদ্যামত লুসহম তারা নিজেদের জন্য যে আমল পাঠিয়েছে তা খুবই মন্দ কদ্দাম আমল এই মিনাল আমাল এটা মায়ের বয়ান যে আমল তারা পাঠিয়েছে নিজেদের আখেরাতের জন্য আল মুহম যে আমলটা তাদের জন্য সাব্যস্ত আল লাহুম যেটা অবশ্যই তাদের জন্য সাব্যস্ত হবে তারা পাবে আখেরাতে গিয়ে সেটা কি আন এটা হল মখসুস আন সকিদ আল্লাহ আলিহিম যে আল্লাহ তাদের প্রতি নারাজ হয়েছেন তারা যদি আল্লাহর ইমান যেভাবে ইমান আনার এবং নবী মোহাম্মদ সাল আলিহ্লাম যদি ইমানত ইলি এবং নবীর উপরে যে কিতাব এসেছে তারা যদি যেভাবে তারা এই কারোর ভিতরে থাকে সে কোন কাফের কে আউলিয়া বানাতেই পারে আর যদি বানায় তাহলে ওই আল্লাহর কাছে মরাচাবার এমন ইমান তার কাছে নাই যদি তার কাছে ইমান থাকতো তাহলে সে কাফেরদেরকে বানাতো না যখন বানায় বোঝা গেছে তার কাছে সেই ইমান নাই যে সে ইমানের বিরোধী যারা তাদেরকে বন্ধু বানাতেই পারে কি মনে হয় কেমন ইমান প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী পাবে ইহুদীদেরকে সবচেয়ে কঠোর ইহুদিদেরকে। আশরাখু আর যারা মুশরিক তো আসলে হাতি কি অর্থাৎ সবাই মশিরেক কিন্তু আল্লাহটাকে নিয়ে আসে মানে যারা যারা অরফের মধ্যে মসরেক আরবের মধ্যে তাদেরকে বোঝানো হইতে হতো যারা মূর্তি পূজা করছে হাতের তৈরি পুতুলের পূজা করছে এইটাই হবে কেমন পর্যন্ত ইয়া নতুন আসলে তো মশেক সবাই তো কি বুঝারো হলো যারা ইহুদি দাবি করে ওরা মুসলমানের সবচেয়ে বেশি হয় আর হলো তারপরে একটা ইলেন وَإِنَّ هِمَا كَانَ فِي اتِّبَاعِ الْهَوَى وَلَا تَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ آمَنُوا الْمُؤْمِنُونَ شَطَّةَ بِنُدُورَتِهِ أَذِق نِقْتَتَرَ وَبَهِ الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى تَعَدَّرْكِ جَرَا بَلَ جَامْرَا نَصَارَى ذَلِكَ أَيْ قُرْبُ مَوَدَّتِهِم لِّلْمُؤْمِنِينَ যে এই যে যারা নিজেদেরকে নাসারা বলে তারা মোমেন্দুর কারিফ এটার কারণটা কি কারণটা এখানে দিচ্ছে তার মানে এই কারণটা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে যতদিন যাবে ততদিন তারা আখরা হবে আর এই কারণটা যদি না থাকে তাহলে তারা আবার এই আখরা থাকবে কারণটা হলো দা বিকাবি আন্না বিশাভাবি আর এটা এই কারণে যে নাসারাদের মধ্যে নাসারাদের মধ্যে ধর্মীয় পন্ডিত আছে রানা এবং সংগি দরবেশ আছে অনেক পণ্ডিত আছে এবং তারা অহংকার নাজিল হয়েছে ওয়ফদের ব্যাপারে ওনার ওয়ফদের ব্যাপারে আলফাদিমিন আমিন আল হাবাসা যারা হাবাসা থেকে এসেছিল তো হজরত নাজাশি তিনি তো মুসলমান হয়ে গেছিলেন মুসলমান হয়ে যাওয়ার পরে ওনার এই রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে হুজুরের খেদমতো আসতে পারেনি তখন তিনি এই ওলামা এবং এই রুফবানদের এক জমাত পাঠিয়েছেন হুজুরের কাছে ইসলাম সম্পর্কে তো ওনার একটা ধারণা হয়ে গেছে সেই মক্কায় থাকতেই রসলসল্লাহ আসলাম যখন মক্কায় ছিলেন হজরত জাকরিম্যাবি তালে নবী আল্লাহ আনুর বয়ান শুনে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেছেন তখন উনি এখান থেকে ওয়াক্ত পাঠাইছেন বাকায়েদা একটা ওয়াক্ত পাঠাইছেন তো ওয়াক্ত পাঠানোর পরে গেছে তখন হুজুরে তাদের সামনে সূরা ইয়াসিন এইটা এখানে বল নাজলাত ফি ওয়াক্তিন নাজাশী القাদিমিন মিন আল হাবাশা قرأ عليهم صلى الله عليه وسلم سوره ياسين فبكوا واسلموا শুনে ওনারা কেঁদে ফেলছেন মুসলমান হইছেন وقالوا ما ঈসা আল ইসলামের উপরে যে বাণী অবতীর্ণ হতো এটার সাথে এটা কি চমৎকার হয়নি ইসলাম করে নাই মাদ আল তো এই যে এই যে সবকটা বলা হচ্ছে তো ওদের মধ্যে তো আসলে রোহবান কিছু কিছু এখনো নাকি আছে এবং তারিখ এই ব্যাপারে সাহেব যে একদম হুজুরের জমানা থেকে পর্যন্ত মানে খ্রিস্ট ধর্মের অবলম্বনকারী ছিল খ্রিস্ট ধর্মী যত পরিমাণ মুসলমান হয় ইহুদি এই পরিমাণ মুসলমান হয় হল বাকি একদম কম হয় খ্রিস্টান মুসলমান হয় প্রচুর ইহুদি একদমই কম আর খ্রিস্টানও না ইহুদিও না মাঝামাঝি এরকম তো অনেক হয় অনেক হিন্দুও কম হয় মুসলমান হিন্দু ও খ্রিস্টানদের তুলনায় কম হয় খ্রিস্টানরা তুলনামূলক বেশি মুসলমান বাংলা একটা বই আছে আমি পড়ছিলাম ছোট গেলে মিজান থাকা কালে মানে দেখছি যে আমি বোন ছিলাম মনে হয় মানে হিন্দু থেকে মুসলমান হয়েছে পরিমাণটা একদমই কম একদমই কম খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে অথবা একদম খ্রিস্টান ছিল নাস্তিক ছিল এমন অনেক হয়েছে অনেক কিছু ওখানে একবার উল্লেখ করার মতো ব্যক্তিদের মধ্যে ওই যে মোহাম্মদ আলী ক্লে মুস্তিযুদ্ধা ছিল যে কেসি ক্লে তারপরে নীল আরং চন্দ্রবিজয়ী ওনার বিবরণটা স্পষ্ট লম্বা আচুর আসছে আসলে তারপরে আমাদের বাংলাদেশেরও আছে হিন্দু আব্দুল মালিক একজন আছে ফরিদপুরের এই আলোচনাটা খুব সুন্দর খুবই সুন্দর একবার হিন্দুকে দিলে সে মতো আসছে এমনটা আশা করা যায় যদি আল্লাহ হেদায়ত তোমরা পাইলে এটা আমি কেন মুসলমান হলাম দুই খন্ড মনে হয় তারা আইন আপনি তাদের চক্ষুগুলো দেখবেন যে অশ্রু ঝরাচ্ছে কারণ তারা সত্য চিনে ফেলেছে একদিন বলছিলাম যে যে করিম কেউ যদি তেলাওয়াত করে হাক্কা তেলি তাহলে কোরআনের পরিমাণ এখানে একটা জিনিস বলা হবে যে কোরআনের হক এটা যে কোরআনে করিম শুনে মুতা হওয়া তাফিজমিনেহে তার অস্ত্র প্রবাহিত হবেই হবে হবে এটা করেন একটা হক আমাদেরকে কোরআনে কারিমে পক্ষে যারা সাক্ষী দেয় তাদের সাথে আমাদের নাম তালিকাভুক্ত করে নেন শাহিদিন শাহিদিনদের সাথে আমাদের নাম লিখে নেন ইসলাম তো কেউ কেউ তাদেরকে বলল যে ইহুদিদের মধ্যে কেউ কেউ বললো যে এই তোমরা তোমাদের নিজেদের ধর্ম ছেড়ে এই ইসলাম কেন গ্রহণ করলা তাদেরকে লজ্জা দিল তখন তারা উত্তরে বলতেছে আমাদের কি ওজর আছে যে আমরা আল্লাহর পরিমাণ আনবো না এবং যে হক পুরাণ আমাদের কাছে এসেছে তার উপর আনবো না اي لا مانع لنا من الايمان مع وجود المعتزله ونتمعه عطفا على نؤمن واما اشاركي ان احنا الله আমাদেরকে नेक का संप्रदाय अंतर्भूत कर देगा يدخلنا ربنا مع القوم الصالحين مع المؤمنين الجنه قال تعالى فاتابهم الله بما قالوا جنات تجري من تحتها الانهار خالدين فيها عَذَابِ كَجَزَاءِ الْمُخْسِنِينَ بِالْإِيمَانِ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ وَنَزَلَ لَمَّا حَمَّ قَوْمٌ مِنَ الصَّحَابَةِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنْ أَنَّ أَيُّ الْعَلَا أَيُّ لَازِمُ الصَّوْمَ وَلَا وَلَا كِتَابَ ولا يقرب النساء والطيب ولا ياكل اللحما ولا ينال على الفراش صحابه اكرامের মধ্যে কেউ কেউ التزام করেন যে সব সময় রোজা রাখবেন ও সালাত আদায় لما هم قوم من الصحابه صحাবীদের মধ্যে কেউ কেউ ইরাদা করেন যে الله أي لازم الصوم والقيام সব সময় রোজা রাখবেন সারা রাত দাঁড়িয়ে ইবাদত স্ত্রীদের কাছেই যাবেন না তারপরে আতরের কাছে যাবেন না সুগন্ধির কাছে যাবেন না গোস্ত খাবেন না এবং ঘুমাবেন না এইভাবে আয়াতে পূর্বের আয়াতে বলা হয়েছে যে তোমাদের মুসলমানদের কাসি হবে নাসারারা কারণ নাসারাদের মধ্যে রোহবান আছে তিস আছে এই কথাটা বলার ভিতরে দিয়ে রোহবানদের একটা প্রশংসা হয়েছে প্রশংসা হয়েছে না যে ওরা ওদের মধ্যে রোহবান হয়ে যায় এটার সাথে বলতেছে যে কেউ এটার থেকে ভাবতে পারে যে রোহমানদের যেভাবে প্রশংসা করা হয়েছে তাহলে রোহবান বনা এটা প্রশংসনীয় আর কোরআন একাডেমির দ্বারা হোত অনেক বেশি পরিমানে মতো হতে হবে একদম হালালটাও বাদ দিয়ে দাও আল্লাহ না পবিত্র জিনিস হালাল করেছেন তা তোমরা হারাম করো না এটা হলো হাল হালাল এটা হলো হাল মুقدم করা হইছে যেহেতু হালালান তাইবা যুল হালটা নাকেরা মুতাআল্লিকুম বিহি ইম্মা রাসাফাকুম এটা تعلق হবে এই হালালত তাইবা تعلق মানে ব্যাপারে اللغه بھی تعلق ہے۔ যা হালালান তাইবা যে হালাল তাইব এটা তাইব আর হালাল তো সেটা তাইবি হবে। যে তোমরা আল্লাহর হালাল জিনিসকে কিন্তু হারাম করো না হারাম করোনা না স্বাভাবিকভাবে হারাম তো করো না করোনাই কসমের মাধ্যমে হারাম করার একটা সুরোধ আছে যে কেউ কেউ হয়তো কসম খেয়ে ফেলছে যে আমি অমুক এরপর সে সেটা খায় না জিজ্ঞেস করলে বলে আরে আমি কসম খেয়ে ফেলছি না এই ধরনের কসম তুমি খেও না খেয়ে ফেললে তাড়াতাড়িটা ভেঙে ফেলো জলদি এটা খাও এতে কাদান এতে কাদান কোনো হালালকে হারাম মনে করা যাবে হ্যাঁ যদি কোনো হালাল জিনিস তার তবীয়তের কাছে একটু কেমন কেমন লাগে তাহলে সেটা ব্যক্তিগত ভাবে বিরত থাকতে পারে এটা মানা নাই মানা এটাকে সে কাজ করতে হবে হালাল এটা এজাহার অনেক বেশি পরিমাণে করা যাবে না খাইতে মন চাই না ঠিক আছে এটার এই হাদিসের মধ্যে দব্বন একটা আসছে হাদিসে সাহাবেক হুজুরের মধ্যে যে দব খেতেন হুজুরে এটা খাওয়ার থেকে বিরতও থাকতেন কিন্তু অন্যদেরকে মানাও করতেন এটা থেকে এই জিনিসটা সাবে যে কোনো জিনিস যদি কারো কাছে তবে আন খারাপ লাগে কোনো কোনো খারাপ লাগতে পারে সেটা খায় না কিন্তু এটাকে হালাল জানে অন্যরা খাইতেছে নাকির করে না এতটুকুর অপকাষ্ট নাকির করা যাবে না বাইর মাছ খাইতে না তারপরে ওই কি বলে টাকি মাছ খাইতে না অনেক এরকম অনেক কিছু আছে ঠিক আছে এটা কারো কাছে যদি খাইতে না পারে তাহলে কি বলা হবে তার ধীরে এটা এটার নিয়ে ফখর করা জিনিস তো না বাইন কারাগারে সাথে বলতেছে যে আমি আজ পর্যন্ত ডিম খাইনি তো এটা বলার পরে এই সাথী একজনে বলে ফেলছে হাসিরা জুনিয়া আখেলা তো সাথীরা তো সবাই হাইসা দিয়েছে সেও হাসতেছে মনে প্রশংসা করছে لا يخلفكم الله في ان لا يخلفكم الله بالله في ايمانكم الله تعالى তোমাদেরকে ধরবেন না তোমাদের অনর্থক কসমের জন্য তোমাদের অনর্থক কসমের في ايمانكم ما يسبق اليه اللسان من غير قصد الحلف كقول الانسان لا والله بلا والله এইভাবে যে কথায় কোথায় এসে যায় আর মধ্যে আগত আছে একটা হলো আঁকা দিতুম একটা এটাই তো বলতেছি ইচ্ছা করতে এই জন্যই বললাম একটা আঁকাত্তুম ধরছে বুঝোনি কথা না আগের কেরাকা মশান আলাদা করে বলতেছেন অফির কেরা আতিন আঁকা যেতু বোঝা যে আগের মতন একটা আকাত্তুম বা আকাত্তুম খাবার দিয়ে দেবে বলেন এটা মূল্য কি বলেন গম দিলে নিঃশেষ চাওয়া দেবে খেজুর দিলে এক চাওয়া দেবেন মানে ফেতরা দেবে আরকি পরিবারের ধরনের মাঝারি মানের মাঝারিমান এবং যেগুলো সাধারণ তোমরা ডালি ভাত মাছ অথবা আলু ভত্তা সকালে যেগুলো যাবে না কতটা এইভাবে তুমি যদি করছো খাওয়া তোমার আলু খাওয়া এটা নিম্নমানের নিম্নমানেরটা নেওয়া যাবে না আও কি অথবা পোশাক দেবে বিমা ইউসাম্মা কি পোশাক বলে এটাকে এক জোড়া অন্তত যেহেতু এই যে পুরো এটা একজন পোশাক দিলে একজনকে দেওয়া যাবে না আর খাবার দিলে একজনকে সবটা খাবার একসাথে দেওয়া যাবে না বরং দিতে হবে জনকে আর একজনকে দিতে দিলে দিতে হবে আলাদা আলাদা দশ দিন জমা আসছে যে এটা থেকে বের হয় আবু যে জনকে দিতে হবে একজনকে দিলে হবে না একজন আমাদের কাছে আমরা বলি যে না গোলামাজাদলি হবে মোমেন হোক কফের হোক সাতিন কত জায়গায় দেখো তাহরি রাখাবার কথাটা আসছে তাহরি রকাবার মানে অনেক জায়গা এমন রাখছে যেখানে একজন কাফের সে যদি গোলাম হিসেবে আসেও তার সে গোলাম হিসেবে থাকার সুযোগটা নাই মুসলমানদেরকে বিভিন্ন ভাবে একটা হল নফলান তার গোলামাজত করো করো করো আবার কিছু কিছু ব্যাপার এমন রাখছে যে সেখানে আল্লাহ তালা বলছি তোমার গোলাম দান করতে হয়। এটা না করে সে করবে এটা কি নফল আমল না হয় না করলে কেউ নফলান কেউ গোলামাজত করলো না কিন্তু কিছু কিছু ব্যাপার রাখছে এমন যেতেই হবে দেখো তার মানে একটু বোঝাই যায় যে আসলে আল্লাহ তা আল্লাহ মাকসাদ হলো একটা আল্লাহর বান্দাকে গোলাম বানায় রাখে না বরং এটা তার ইসলাহের জন্য এটা করা জরুরি যেন সে এটা বুঝে যে আমি কাফের থাকলে আল্লাহর গোলাম অস্বীকার করতেছি আল্লাহ তাল হুকুমের সামনে কখনোই নিজের কেয়াস দিয়ে কোনো হুকুমের উপরে কেয়াস দিয়ে কথা না বলাছি অনেক ক্ষেত্রে ইমানই চলে যাবে একেবারে কাফেরদেরকে দেরকে করা আনা এটা তো অমানবিক কাফের হত্যা করা এটা তো আল্লাহ নবী কি আসছে কাপিরদেরকে জান নামে নেওয়ার জন্য নবী তো কত হেকম হয়ে গেছে এই কথাগুলো ইসলাম নবী এগুলো জান্নাতে নেওয়া যায় না। এটা তারা যেন আল্লাহ তালা তালের পুরো হুকুমটাকে যেন অস্বীকার করা হচ্ছে না এস্তেহা করা হচ্ছে না চলো ফমাল্লাম ইয়াজিদ কেউ যদি এগুলো না পায় ওয়াহিদাম সামর্থ্য নাই অথবা পয়সা তো আসে কিন্তু সে গোলাম পাচ্ছে নাহলে সে লাগাতার তিন দিন রোজা রাখবে কাফা রাতহু এটাই হবে তার কা যেহেতু এখানে মোতাতা বিহার এরকম কোনো পায় বাড়ায়নি আল্লাহ এই জন্য সাকরিআ মুল্লার রায় বলো যেখানে তাঁতা বোঝলি না তিনটা রাখলেই হবে কিন্তু আবহানিবাইমুল্লা বলেন যে না এখানে পিসটা রাখতে হবে عبد الله بن مسعود رضي الله عنه القراءه المضيه اششه يكتبوا ده كتب اي عبد بن مسعود نعم عبد بن مسعود ابن عباس وبل ابن, ابن كعاب ونذر القراءه المضيه اششه ثلاثه ايام متتابعات ايه قراءه اركه ابو حنيفه مولا বলেন যে এখানে তিন দিন লাগাতার ذلك المذكور كفارة ايمانكم اذا حلفتم وحلستم واحفظوا ايمانكم আনতান কুসুহা উনা তমা বিল কসম ভঙ্গক এ না করে কসম রক্ষা করো মা লা তাকুন আলা ফিলি বিল্লিন আও ইসলাহিন বাইনান্নাস كما في সূরা আল বাকরা كذلك اي مسلم ما بين لكم ما ذكر يبين الله لكم ayatan লিআন সর্বশেষ আয়াত এই আয়াতটা দিয়ে একবার চূড়ান্ত হবে খমর হারাম হয়ে গেছে এখন ইমান যত কমজোরি হোক খমর তার জন্য হারাম তাই না উদ্দেশ্য কি আবু হানিফর এটা যেহেতু যেটা আকলকে ঢেকে দেয় অর্থে খামর দ্বারা উদ্দেশ্য হলো আল মুসির হার মুস্কির খাম এই হিসাবে তাফসিল করতেছেন কিতাব গুলোতে এটা এনাব হোক অথবা মিনাল এনাব হোক এনাবাম এবং তীর গোষ্ঠ বন্টনের তীর জুয়ার তীর ভাগ্য নির্ধারণের তীর রিজ সুন ঘিন্ন বস্তু সবগুলো হলো ভিন্ন বস্তু মুস্তা পাদারুন। মেনে আমার সায়তান। শয়তানি কাজ। আল্লাদ ইউজাইইদহু। ফল যেটানি বুহু। তোমরা এ ধরনের ভিন্ন কাজ থেকে ভিন্ন বস্তু থেকে পেচে থাকো। আর রিজসা। হুজুমিটা মজার কাররানছে। আর রিজসা আল মহাব্বারা বিহী আনহাদল আসিয়া। আন্তা ফালুহু এই কাজগুলি থেকে তোমরা ধূরে থাকো। লাল্লাকম তুফলে সে তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্যের সৃষ্টি করতে ইদা তুমু হুন্না না ইদা আতাই হুমা যদি তোমাদের মাঝে এবং বাগদা পয়দা করে এবং সে তোমাদেরকে এগুলোর মধ্যে ব্যস্ত করে আল্লাহ থেকে বিরত রাখে বিশেষ করে নামাজ থেকে ফাসসাহা বিযিকরি তাযীমান লিসসালাহ ফাহাল আনতুম মুনতাহুন তোমরা কি ফিরে আসবে এখন কি তোমরা ফিরে আসবে ইতিয়ান হিমা আই ইনতাহু ইনতাহাইনা ইনতাহাইনা আয়াত যখন নাজিল কানে postcss সাথে সাথে ইনতাহাইনা ইনতাহাইনা সাথে সাথে সবাই এক বিন্দুতে এসে আতিউল্লাহ ওয়া আতিউল فعلموا ان ما على رسولنا البلاغ المبين فصدقوا بلاغ المبين بس بلاغ المبين হয় গেছে এখন তোমরা শুনলে শুনো না শুনলে না শুনো ال ابلاغ البين وجزاءكم علينا ليس على الذين امنوا وعملوا الصالحات جناح فيما طعموا يشوب كيف এসে এগুলোতে মুমিনদের জন্য কোনো গুনাহ من الخمر والميسر قبل التحريم তাহলিমের আগে এগুলো তো হারামই ছিল না اذا ما تقوا المحرمات যদি তারা অন্যান্য محرمات থেকে বেঁচে থেকে থাকে তাহলে শুধু এটার কারণে তাদের কোনো হবে না এটা তো হালালই ছিল اذا ما تقوا وامنوا وعملوا الصالحات ثم تقوا وامنوا اي ثبتوا على التقوى والايمان ثم تقوا واحسنوا العمل والله يحب المحسنين بمعনা انه يكيرهم তোমাদেরকে পরীক্ষা করবেন কিছু শিকারী জন্তু যেগুলো আল্লাহ তোমাদের কাছে পাঠাবেন এগুলো দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন যেগুলো তোমাদের হাতের হাত ও বর্ষার নাগালে জন্তুগুলোকে তোমাদের হাতেই ধরে ফেলতে পারবেন আরও রিমা হুকুম কিংবা যেগুলো তোমাদের রিমাহ বর্ষায় পাবে তার মানে এমন কিছু শিকারী জন্তু দ্বারা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন যেগুলো তোমাদের হাতের নাগালে আসবে বা বর্ষার নাগালে আসবে ছোট হলে আসবে ছোট গুলো বন্য পশু পাখি এগুলো সাহাবিদের খিমার আশপাশে এসে ঘুরা করত। তো সাহাবিরা এন্য তো শিকার করতেন তো যাদের শিকার করতে অবস্ত যারা তারা শিকারী প্রাণী পেলে মনের মধ্যে কি পরিমানে আগ্রহ চাগর তাই না যে পারে না এটা তোমাদের পরীক্ষাটা আল্লাহ বুঝতে পারেন তোমাদের মধ্যে কে আল্লাহ না দেখে ভয় করে ليعلم الله علم ظهور من يخافه بالغيب حالا حال اي غائبا لم يره يعني না দেখে তাওমাটা আমনা কে না দেখে কে ভয় করে ভয় এটা নিবসা এটা فمنع تذا بعد ذلك النهي عنه ايه পরো যে বিধি او এর অনুরূপ গৃহপালিত জন্তুা উন তাহলে তার উপর কর্তব্য হবে এর বিনিময় দেয়া আর তা হলো মিসলুমা কাতালা সে যে প্রাণী হত্যা করেছে এর অনুরূপ গৃহপালিত পশু উন তার উপরে কর্তব্য হবে বিনিময় দেয়া হুয়া মিসালাম শারীরিক গঠনের দিক দিয়ে চতুষ্প জন্তুর মতো গৃহপালিত জন্তুর মতো একটা জরুরি হবে এখন এই মিছিলটা ঠিক করে দেবে দেবে এর ফায়সালা দেবে তোমাদের মধ্যে থেকে দুজন নির্ভরযোগ্য ব্যক্তি ইয়াকুম বিহি আই বিল এমন দুজন লোক লাহুমা ফিতনাথুন যাদের মেধা আছে বুদ্ধি আছে ইউমাই ইসান বিহা আশবাহাল আশিয়া বিহি যেই মেধা আর বুদ্ধির দ্বারা তারা যে মেধার দ্বারা তারা গৃহপালিত পশুগুলোর তারা নির্ণয় করতে পারেন আসবাহিত পশুগুলোর মধ্যে কোন পশুটার সবচেয়ে বেশি মিল সঈদের সাথে এটা যে ঠিক করে দিতে পারে হাকামা ইবনা আব্বাস ওয়া আলী রবিহ বিপোধনা এবার কয়েকটা এই জিনিস দেখাইতেছেন যে গৃহপালিত পশু কি ধরনের ওয়াক্সি প্রাণীর জন্য গৃহপালিত পশুর মিছিল করতে হবে বলতেছি ইবনা আব্বাস হাজর আহমদ এবং হাজরত আলী ওনারা ফি না মতে বিবোধনা ওট পাখির ব্যাপারে ওনারা ফায়সাল দিচ্ছেন বোধনা মানে ওটেন ওট পাখি মানলে ওট ওট নেবে ওট হবে তার মেসেল আর ইবনা আব্বাস আবু ওবায়দা ওনারা আবার ফি বাফারিল ওয়াক্সি ওয়াহিমা আরিহী বাফার আছেন বন্য গাভী বা বর্ণ গাধা এগুলোর ব্যাপারে ওনারা ফাইসলা দিয়েছেন হল গাভীর ওয়া ইবু রুফ মানে আব্দুর রহমান আউফ ফি জব ই বিশার হরিণের ব্যাপারে ফাইসলা দিছেন বকরির ও হাকা মা বিহা ইবনু আবাস ওয়া রমা রু ও হামা মে এবং হাকামা বিহা মানে সাত সাতের ফাইসলা দিছেন হজরত আবদুল ইবিনা আব্বাস হজরত ওমর এবং হজরত ওসমান ওনারা তিনজনে সাতের ব্যাপারে ফায়সালা দিচ্ছেন ফিল হামাম কবুতরের ব্যাপারে কবুতরের ব্যাপারে সাতের ফায়সালা দিয়েছেন এখন কবুতর আর সাত মিলই না একেবারে এই জন্য মোশান একটু মিলটা দেখানো দোকানটা করে গেছে মিলটা দেখাই যে দুটার মধ্যে মিলটা হলো গঠনের দিক দিয়ে না বরং ভিন্ন একটা ওয়াসফের দিক দিয়ে ওয়াসফটা হলো নাক ডুবিয়ে পানি খায় না এই দিক দিয়ে মিলটা আর গরু দেখছো কিনা গরু এক দুপুরে নাক ডুবাই পানি খায় দেখছো নি শহরের মানুষ নাও দেখতে পারো দেখছো গরুর মধ্যে যেগুলো আছে ভদ্র গরু যে ময়লা বর্তমানে দেখা যাবে আস্তে আস্তে পানি খায় কিন্তু স্বাভাবিক গরু খুব ডুবায় মানে একদম নাক টাক ভিজে আবু আবু হানিফুল্লা বলেন যে না আবু হানিপুর কথা সামনে আসতেছ আমি আগে সামনে চলো এই যে মিসির মতো হলো মিছিল ঠিক আছে মিসির মতো আইন হলো এবার কি করবে হাদিয়ান বালিগাল কাবা এই যে এই কুরবানের পোশ এই যে এই মিছিল এটা হাদিয়ান বা রেগাল কাহা কুরবানের পশু হিসেবে কাবা পর্যন্ত পৌঁছবে হাদিয়ান এটা হাল মিনজা যা মানে তার উপরে কর্তব্য হবে বিনিময় দেওয়া এই বিনিময়টা হাদি হিসেবে কাবা পর্যন্ত পৌঁছানো হবে তাকে হাদি হিসেবে তাকে কাবা পর্যন্ত পৌঁছানো হবে বা কাবা কা হাদি হিসেবে পৌঁছানো হবে মানে ওখানে গিয়ে তাকে জবাই করা হবে তো কাবাদার উদ্দেশ্যটা হুদুদে হরম নিয়ে জবাই করা এটা জায়জ হবে না এটা সবাই বলে আবহানি বলে এখন প্রশ্ন হলো যে মৌসুফ হাদিয়ানটা হলো না কেরা বা হলো গিয়েফা এজাফতের কারণে কিভাবে হইল মোসেন জবাব দিয়েছেন উনি ভাবতেছেন জানবো না তাই না তো নসবহু না মনসুব হয়েছে সেটা হাদিয়ার সিফত হিসাবে ওয়াইন উজিফা যদিও বালিগাল কাহবাটা এজাফত হয়েছে কারণ লাম আর যদি সঈদের কোনো নামের মিছিল না থাকে মানে গৃহপালিত জন্তু থেকে কোনো মিশিন না থাকে কাল রসফুর বল জারাত যেমন কেউ রসফুর হত্যা করছে চরুই পাখি মারছে অথবা টিডডি মারছে চরুই পাখির মোকাবেলায় তো কোনো নাম নাই তাহলে সেখানে আলৈহি তাহলে এটা তিমত সৎকার করে দেবে এই তিমতটা মোটায়ন করে যাওয়া আদলিম এটা একটা আও আলাইহি কফা রাতুন বা মাসাকিন মাসাকিন অথবা তার উপর কর্তব্য হবে যা কাপড় কেউ যদি কোনো ওয়াক্সি জানবার মেরে ফেলে তাহলে তার উপরে কর্তব্য হলো প্রথম কাজ যে এই প্রাণীটার দাম কত এটা দুজন নির্ভরযোগ্য দিনদার ব্যক্তি মোতায়েন করে দেবে তো এটা যদি একদম জঙ্গলে হয় তাহলে জঙ্গলের পাশে যে গ্রাম আছে সেই গ্রামে এই হরিণটার দাম কত এটা দুইজনের মোতায়েন করে দেবে দুইজন মোতায়েন করে দেওয়ার পর এবার এবার তিন সুরতের এক সুরত এখতিয়ার যেই পয়সাটা এলো মাসের মনে একটা হরিন এটা পাশের গ্রামে এটার দাম মনে করো কথাটা কথা তিরিশ হাজার টাকা এখন তিরিশ হাজার টাকা এটার ব্যাপারে তার এখতিয়ার আগে মোতায়েন হলো তিরিশ হাজার টাকা এটার দাম এখন তিরিশ টাকার ব্যাপার এখন তার এফতার এটা দিয়ে সে কোনো এই কোরবানি করা যেমন কোনো একটা পশু কিনবে কোরবানি করা যেমন কোনো পশু কিনে মাসে গরু কিনলো গরু সে হুদুদে হরমের ভিতরে গিয়ে এটা জমা করে এটা একটা করতে পারে অথবা সে অথবা সে এই পয়সাটা তিরিশ টাকা দিয়ে সেই গম কিনল অনেক গম কিনছে কয়েক মন গম কিনছে গম কিনে ওই মেসে পরিমাণ পোটলা বানাইলো মেসের সহ দিয়ে রোজা রাখবে মানে গম দিলে নিষ্পেষ গম গম দিলে নিষ্পেষ গম যত জনকে দেওয়া যেত ওই অতজনের মোকাবেলায় মিস্তিনকে যেই পরিমাণ খাবার দেওয়া যেত যে পরিমান খাবার দেবে অথবা রোজা রাখবে তোমার অথবা সে যাজা না দিয়ে কাফারা দেবে সবারই মাজার আমাদের মাজার এটা আমাদেরও আমরা একটা সেই বায়া নেওয়া হবে মুদদের মোকাবেলা একদিন রোজা রাখবে সাফরিমুল্লা যাহা বলেন আর আমরা বলি মোকাবেলায় মুদা যদি মুদে আর তার সামর্থ্য থাকে আরেকটা পয়সা আছে তারপরে সে এই অবকাশটা আছে এই যে সে এরাম অবস্থায় হরমের এরিয়াতে কেন হত্যাটা করবে আম্রীফল আফল্ল আলফ পিছনে যা হয়ে গেছে গুলুমাফ করে দিয়েছেন তাহ মা বে কতদন হিমা জল হিকা বে কত মত্মিদা ইচ্ছে করে যে হতর হত্যা করা হয়েছে এই ইচ্ছে করে কতল এর সঙ্গে উল মিলানো হবে আল খাতা উ খাটাকে মিলানো হবে ভি মা টকমি উল্লেখিত হুকুমের মধ্যে মানে পিছনে তো বলা হয়েছে যদি কেউ ইচ্ছে করে হত্যা করে তাহলে এইটা তিনটার কোন একটা তো বলতেছেন যে ইচ্ছে করে হত্যা না করে কেউ যদি ভুলে হত্যা করে তাহলে হতাটাকে ইচ্ছে ইচ্ছে করে হত্যা করার সাথে মিলানো হবে এটা আবহানীপুর এই মোল্লারও রায় সাকিব এই মোল্লারও রায় মানে হত্যা করলেই ফারা আসবে এখন সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে এটা আমি এটা বোঝা গেছে কিভাবে যে এহরাম অবস্থায় যখন হালাল গায়ের এহরাম হলে তো বদলিকে আওলা হালাল হবে মা কিন্তু যে সকল প্রাণী পানিতেও থাকে আবার ডাঙ্গায়ও থাকে এগুলো এর হুকুমের খিলাফ কাসার কাকড়া এরপরে অদিফ দাহ কাকড়া বেঙ্গ এগুলো এগুলো তো হালাল না অত আমার উদ্দেশ্য কি জন্তুকে সমুদ্রে তীরের দিকে নিক্ষেপ করে মৃত অবস্থায় মানে তোমরা যদি মাছ শিকার করো জীবিত এটা যেমন তোমাদের জন্য হালাল আর যেসকল সকল জিনিস শিকার করলে হালাল হয় এই জিনিসটা শিকার করো তোমরা কিন্তু সমুদ্রেই মৃত মেরে এটা তীরে নিয়ে আইনা ভাসাইছে তাহলে এটাও তোমাদের জন্য হালাল হবে যেটা স্বীকার করা হালাল এটা সমুদ্রে এমনি ফেললে এটাও হালাল হবে আমি হালাল এটা হলো তোমাদের উপকারে এটা হালাল করা হয়েছে তোমাদের জন্য এটা হালাল করা হয়েছে ওলি সাইয়া মুসাফেরদের জন্য এটা হালাল তারা পাথেও হিসেবে গ্রহণ করবে হিসেবে নেবে যখন তোমরা এহরাম অবস্থায় থাকো তোমাদের শিকার হারাম করা হয়েছে এখানে আবার মা দু বলে পয়েট লাগাই দিয়েছেন হরুরিমা আলাই এমন এই বন্য প্রাণী যেগুলো খাওয়া যায় এগুলো শিকার করা ইন আনহ এগুলো স্বীকার করাটা তোমাদের জন্য হারাম করা হয়েছে মা দু যদি তোমরা এহরাম অবস্থায় থাকো তাহলে তোমরা যদি এহরাম অবস্থায় থাকো তাহলে তোমাদের জন্য সঈদুল বার্রি হারাম করা হয়েছে তো তোমরা এহরাম অবস্থায় থাকলে তোমাদের জন্য হারাম স্বীকার করাটা হারাম অতএব যদি অন্য কেউ হালাল সে স্বীকার করে তিনি নিজে স্বীকার করেছেন তিনি নিজে হালাল ছিলেন তোর